সালাম আলহামদুলিল্লাহ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলা এর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম از جبی شیٹی چنہ شیبی شیٹی سلام شانتی ہوں ایک بلا جا پرسنگ آج کے لکھک رحم اللہ ایک ہادث صحیح بخاری ابن مسلم تکے. এ অধ্যায়ে তিনি যে বিষয়টিকে বোঝাতে চাচ্ছেন আসলে তা হলো সালাম সাধারণত ব্যবহার হতে পারে এক হলো সালাম সালাম আল আল্লাহ অর্থ হবে আল্লাহ সব তালার পর সালাম বা শান্তি বর্ষিত হোক আল্লাহ সুবাহর জন্য এ দোয়া করছি আল্লাহ সবহানা তালার জন্য এ দোয়া অথচ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 আল্লাহ সুবাহানো কোনো অভাব নেই তার তো চাহিদা নেই তার তো কোনো জন্য এটি কখনো শোভা পায় না আল্লাহ রব্লা আলমিনের জন্য এটি একটি কর বিষয় হয়ে দাঁড়িয়ে যায় এ দৃষ্টিকোণ থেকে এটা বলা যেতে পারে না দ্বিতীয় বিষয় আসসালাম এটি আরে করতে ব্যবহার হতে পারে তা হলো।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 লেখক রহমা অধেছেন তিনি নিজস্ব বক্তব্য দেন নাই বরং এই প্রসঙ্গে তিনি আল্লাহ রসুল সাল আলহ্লাম একটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ বর্ণিত তিনি বলছেন কুন্না আল্লাহ রবাহ আলমিনের বান্দাদের পক্ষ থেকে আল্লাহ রবাহ আলমিনের উপর সালাম বর্ষিত এভাবে আমরা বলতাম এটা হলো মূলত তাশাহুদের সময় আসসালামু আল্লাহ অনুরূপ সালাম তোমরা কখনো বলো না যে আল্লাহ সুবাহর শান্তি বর্ষিত হোক এটা না কারণ আল্লাহ সুবাহ তিনি নিজেই হলেন সালাম তিনি নিজেই সালাম অর্থাৎ তার থেকেই শান্তি নির্গত হয় তার থেকেই শান্তির উৎস হয় তিনি সব শান্তির সালামের মালিক আবার তার জন্য আমরা শান্তির দোয়া করব এটা কখনো জায়জ নয় তাই আল্লাহ রসুল সালাম বললেন তোমরা এইভাবে বলো না আল্লাহ এটা বলো না আল্লাহ রসুল সাল আলাই নিশিদ্ধ করে দিলেন এইভাবে না। রসুল সাল্লামের প্রতিবাদ করতেন কোনো নিষিদ্ধ আল্লাহ রসুল সাল্লাম যখন নিষিদ্ধ করলেন নিষিদ্ধ করে আমাদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ রবাহ আলমিনের জন্য অভিবাদন কি হতে পারে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 ও মহত্বের অধিকারী হন আপনি বরকত মহয় প্রকৃত বরকতের মালিক হলেন আল্লাহ যখন আমরা বলবো আল্লাহ এটি আল্লাহ সুবাহ শানে আল্লাহ সুবাহ বরত্বের ক্ষেত্রে এটি শোভা না। তাই এই জন্য আল্লাহ এটি বলা জায়জ নয় এ অর্ধে আমরা যে বিষয়গুলি শিখলাম প্রথম হলো সালাম এটা কি কি অর্থে ব্যবহার হতে পারে তা জানলাম দুই অর্থে ব্যবহার হতে পারে এক হলো সালাম তাহা অভিবাদন বা দোয়া এর অর্থে ব্যবহার হতে পারে আরেক হলো সালাম কোনো ব্যক্তিকে কোনো সত্তাকে ত্রুটি মুক্ত ঘোষণার জন্য এটা ব্যবহার হতে পারে বা তার ত্রুটিমুক্ত হওয়া কামনার জন্য এটা ব্যবহার হতে পারে তো আল্লাহ সুবাহ আল্লাহর জন্য দুটোই প্রযোজ্য নয় তার জন্য কোন কামনা করব এর অর্থ হল তিনি যেন ত্রুটি মুক্ত নয় তা কক্ষণ নয় আল্লাহ সুবাহ হওয়া আলা তিনি সর্বদায় সকল প্রকার ত্রুটি থেকে তিনি মুক্ত আল্লাহ সুহান হওয়া একক সত্তা যিনি যাবতীয় ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত সর্বদায় সকল সময়ে শিখলাম যে আল্লাহ তোমরা এটা না বলে আহ অন ভাবে এই অধ্যায় আমরা আরো জানলাম যে আসসালাম আল্লাহ এটি বলা প্রযোজ্য কখনো জায়েজ নয় कारण ये आल्ला मान हानिकर कला जाये अल्लाह रसूल सलासल्लमान शिक्षा दीन एम भाव वरुँ पृथिवीर सर्वश्रेष्ठ शिक्षक हलन আর কেনই হবেন না তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক কারণ আল্লাহ সুবহান তিনি নিজেই হলেন আল্লাহ রাসুল সাল শিক্ষক আল্লাহ রাননি যার শিক্ষক আল্লাহ সুবাহ তিনি তো ব্যতিক্রম ধর্মী শিক্ষক হবেনি প্রিয় দর্শক বৃন্দ এখন আমরা এর পরবর্তী আরেকটি অধ্যায় যাচ্ছি যে অধ্যায়টি লেখক রহমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন বাবু কাউল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 দুটি হাদিস করছেন আমাদের কেউ যেন না বলে আল্লাহ যদি আমাকে আপনি ইচ্ছা করেন তাহলে আমাকে রহম করুন আল্লাহ রসুল সালাম বলছেন কেউ এই ধরনের না বলে অর্থাৎ এইভাবে যেন কেউ আল্লাহ রবাহ আলমের কাছে দোয়া না করে কিভাবে করবে তাহলে শেষেও একটি দোয়া মাস পাঠ করি আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন জোর করে শক্ত দাবি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আবেদন করুন এর কারণ যখন আল্লাহ রবাহ আলমিনের কাছে একটা শক্ত দাবি আবেদন করা হয় শক্তভাবে বলা হয় শক্ত মানে আবেদনটা শক্ত করে বলা হয় था। इच्छा करमा कर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 পরিষ্কার করতে হবে মনের হলে ধোধ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীর বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ ঘাসের মাদানি চোখ ও জীবের আপত্তি থেকে বাঁচতে চান Courage it takes to stand up for what you believe in. Courage it takes to be true and righteous. Courage it takes to dare and answer your questions, be they social, political, economic, educational or religious. To get clear and convincing answers, trust your courage and question me in the toaster. Prashnakara Sahushkuru প্রিয় দর্শক বৃন্দ এখন আমরা এর পরবর্তী আরেকটি অধ্যায় যাচ্ছি যে অধ্যায়টি লেখক রহম্লা তিনি অধ্যায় বেঁধেছেন বাবু কাউল আল্লাহ ফিরলি ইন শে আল্লাহ ফিরলি সম্পর্কে আমরা যখন দোয়া করব আল্লাহ কাছে তখন দোয়া করা যাবে কি না যে আল্লাহ আমাকে ক্ষমা করো যদি ইচ্ছা কর যদি চাও তাহলে আমাকে ক্ষমা করো এভাবে বলা যায় হবে কি না এ প্রসঙ্গে লেখক রহমা উল্লাহ এ অধ্যায় বেঁধেছেন এবং এই অধ্যায় তিনি দুটি হাদিস নিয়ে এসেছেন তিনি যে হাদিস এসেছেন প্রথম হল একটি তোমাদের কেউ যেন না বলে আল্লাহ রসুল সালাম বলছেন কেউ যেন এই ধরনের না বলে অর্থাৎ ভাবে যেন কেউ আল্লাহ রবাহ আলমের কাছে দোয়া না করে কিভাবে করবে তাহলে বরং আল্লাহ রব আলমিনের কাছে জোর দি খুব শক্ত করে গুরুত্ব দিয়ে আল্লাহ রা আলমিনের কাছে হবে আল্লাহ আমাকে আপনি যদি হবে। যেমন আমরা অন্যান্য একটি দোয়া মার্শোরা পাঠ করি আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করুন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 আল্লাহ ছাড়া বিকল্প ক্ষমা করার কেউ আর মালিক নেই আর ক্ষমা করতে পারে না আর যখন আমি বলবো আল্লাহ ফেরলি ইনসিতা হে আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে ক্ষমা করেন এর মানে যে আল্লাহ বলে আলমিনের কাছে ক্ষমাটা আমি কোন গুরুত্ব ছাড়াই চাচ্ছি আল্লাহর ইচ্ছা করলে ক্ষমা করতে পারে নাও করতে পারে সেটা তার বিষয় তিনি ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন নাও করতে পারেন সেটা তার বিষয় সুবাহর কিন্তু আমাকে চাইতে হবে আল্লাহ সুবাহান্লার কাছে শক্ত করে মজবুত করে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ক্ষমা করতে তিনি বাধ্য নন আমাদেরকে ক্ষমা করতেই হবে রহম করতেই হবে এটা আল্লাহ সুবাহান হত আলাহ তিনি বাধ্য নন এজন্য আমরা আমাদের দোয়ার সময় আমরা এই ধরনের কখনো শব্দ বলবো না যে আল্লাহ ফিরলিতা বা আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন আমার ক্ষমা করেন বা যদি ইচ্ছা করেন আমার বরং আল্লাহ রসুল সাল্লাম বলছেন সেজন্য তার চাওয়া তার আবেদনটা খুব শক্ত করে গুরুত্ব সহকারে আবেদন করে যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে নাসোরদার মতো আবেদন করতে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 पालन करो मैं तरह क्या ना छा विकल्प को पथ ने पथे अन्दिगे जे पर बाध्यजे बोली तुम्हारे ইচ্ছা হলে করো তো আল্লাহ ধরনের বাধ্য না আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি বাধ্য নন আমাদেরকে দয়া করার জন্য তাই আল্লাহ সাথে এই সুবাহের শব্দগুলি যদি ব্যবহার করি আমরা আমাদের দোয়াতে কি বিষয় দাঁড়াবে কয়েকটি বিষয় দাঁড়াবে প্রথম বিষয় দাঁড়াবে যে আমরা যেন আল্লাহ রব আলমিনকে এমন পর্যায়ে ফেলে দিয়েছি যে তিনি বাধ্য আমাদেরকে ক্ষমা করবে নেই না করে তার কোন বিকল্প পথ নেই তাই এই ধরনের আমরা শব্দ ব্যবহার করছি দ্বিতীয় আলমিনকে এইভাবে সুযোগ দেওয়ালো যদি আপনি সুযোগ হয় বা ইচ্ছা হয় বা পারেন তাহলে করেন ক্ষমা করেন বা রহম করেন না আল্লাহ সুবাহর কাছে গোটা বিশ্বের চেয়েও যদি আরো কিছু বেশি চাই তুমি যদি আমার কাছে গোটা পৃথিবী সমান অপরাধ করে আমার কাছে আসো ক্ষমা চাও কোন অবস্থায় একটি শর্ত আমার সাথে কোন রকমের তুমি লিপ্ত হও নাই এই অবস্থায় যদি তাহলে আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান তোমাকে ক্ষমা দান করবো সুবাহ ক্ষমা করা রহম করা দয়া করা কিছু দেওয়া আল্লাহ রা বলে জন্য এটা বড় বিষয় নয়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 বেতার রহম না পেলে আমাদের চলবে তাতে কখনো চলতে পারে না কোন আল্লাহ সুবাহ যদি রহম না করেন তিনি যদি দৃষ্টি না দেন তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয় একমাত্র আল্লাহ সুবাহ রহম এর মাধ্যমে আমরা যেতে পারবো আরেকটি হাদিসে এসেছে আল্লাহ রসুল সালাহ আলহিসাল্লাম বলছেন যেটি সহি মুসলিমের আজিম আর মানুষ তার চাহিদা এটাকে যেন আরো বড় করে তুলে ধরবে আল্লাহ সুহান কারণ আল্লাহ সুবাহর জন্য কোন জিনিস দেওয়া কখনো তার জন্য কঠিন বিষয় নয় কোন বড় বিষয় নয় তাই আসুন এভাবেই আমরা আমাদের আবেদনের মধ্যে সেভাবে আল্লাহ আলম যেন না হয়ে থাকে সে করে আমরা যেন তাহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবার